الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى عاله وصحبه أجمعين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلقي يسبحون رب اسرح لي صدري ويسر لي أمري وحل الأقدة من لساني يفقه قولي সম্মানীয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাক আল্লাহ সুবাহ মসজিদের মধ্যে সুরা সুরা নম্বর একুশ আয়ত্রিশে বলছেন হুয়াল্লি খালাক আল্লাহর অশম সব আল কমর কুল্লুন ফি ফালাকবাহন তিনি এই রাত এবং দিন সৃষ্টি করেছেন অশাম সব আল কামর এবং সূর্য ও চন্দ্র তিনি সৃষ্টি করেছেন কুল্লুন ফি ফালাকে ইয়াসবাহন এবং তারা প্রত্যেকে নিজের নিজের কক্ষ পথে পরিভ্রাহারে কুল্লুন সূর্য কখনোই চন্দ্রকে গ্রাস করতে পারে না আবার চন্দ্র কখনো সেই সূর্যকে গ্রাস করতে পারে না তারা উভয়ে নিজের নিজের কক্ষপথে পরিভ্রমণ করছে অর্থাৎ পৃথিবীতে আল্লাহ সুবাহা হওয়া তালা যে সমস্ত গ্রহ উপগ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন প্রত্যেকটা গ্রহ উপগ্রহ আল্লাহ বলছেন কুল্লুন নিজের নিজের অরবিটে নিজের নিজের কক্ষপথে পরিভ্রমণ অবস্থায় রয়েছে তাহলে এই আয়াতগুলোর উপরে রিসার্চ করে গবেষণা করে বর্তমানে সায়েন্স যেটা আবিষ্কার করেছে এবং কিছুদিন আগে আমাদের যে একটা ভুল তথ্য বা থিওরি শেখানো হতো যে সূর্য স্থির সূর্যের চারিদিকে এই পৃথিবী ঘুরছে যে সমস্ত গ্রহ উপগ্রহ আছে সূর্য চন্দ্র তারা নিজের নিজের কক্ষপথে পরিভ্রমণ করছে। আল্লাহ পরি সাহা তালা কত বছর আগে কোরআন মাজিদের মধ্যে এত সুন্দর একটা বিজ্ঞানের আবিষ্কার এবং যেটা বিজ্ঞান এই রিসেন্ট আবিষ্কার করলো এবং তার সত্যতা প্রমাণ করলো তাহলে এই সমস্ত ঘটনাগুলো বর্তমানে সায়েন্স বা বিজ্ঞান আবিষ্কার করে সেগুলো দেখাচ্ছে সেই বিল্লা ল্যানেটোরিয়াম বা এই নকল আকাশের মাধ্যমে সেটা আমরা দেখে সেখান থেকে সেই সমস্ত আয়াতগুলোর নিদর্শন আমরা স্বচ্ছক্ষে প্রমাণিত দেখছি যে আল্লাহ সুবাহ মানুষকে এই লিমিট একটা সীমিত জ্ঞান দান করেছেন এবং সেই সীমিত জ্ঞান থেকে এত কিছু আবিষ্কার করে এই পৃথিবীর বুকে মানুষ সেটাকে দেখিয়ে দিচ্ছে এবং এই দেখানোর মাধ্যমে আল্লাহ সুবাহার যে অস্তিত্ব এবং তিনি যে সারা পৃথিবীকে পরিচালনা করছেন সারা পৃথিবীর প্রত্যেকটা বস্তুর উপরেই যে তার ক্ষমতা বিরাজমান সেই বিষয়গুলো আমাদের সত্যিকারের মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে আল্লাহ সুভানাহ তালা আরও শিক্ষা দিচ্ছেন করান মাজের মধ্যে এবং আমরা যখন ভ্রমণ করি তখন এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করি আর এই সমস্ত জায়গাগুলোতে ভ্রমণ করতে আমরা বেশি পছন্দ করি যে জায়গাগুলোতে একটু পাহাড়ি এলাকা সমুদ্র মতো এলাকা পর্বতের যে সমস্ত এলাকা সেই পর্বত বা পাহাড়ের পাশাপাশি বা তার কাছাকাছি আমরা ভ্রমণ করতে বেশি পছন্দ করি বা বেশি আনন্দদায়ক আমাদের মনে হয় একটা ফাঁকা পরিবেশে নির্ঝুম পরিবেশে সেখানে আল্লাহ সুবাহার যে ক্ষমতা বিরাজ করছে এবং সেই সমস্ত পাহাড়গুলোকে আল্লাহ কেন সৃষ্টি করলেন তার সৃষ্টির যে কি উদ্দেশ্য আল্লাহ সুবাহ সেটাও কোরআন মজিদের মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহ সুবাহালা কেন সেই পাহাড়গুলোকে সৃষ্টি করলেন আল্লাহ বলেন সুরান্নবাহ সুরানম্বর আটাত্তর আয়ত নম্বর ৬ এবং সাতে আল্লাহাদা জিবাদটাকে বিপিয়ে দেননি এবং সেই পাহাড় গুলোকে পাহাড় গুলোকে পেরেকের মতো খুঁটির মতো তিনি এই পৃথিবীতে বসিয়ে দিয়েছেন তারপরে আল্লাহ সুহানাহতালা আরো বলেন সুরা নাজিয়া সুরা নম্বর উনআশি আয়াত নম্বর বত্রিশে ওয়াল আর সাহা তিনি এই পাহাড় সমুহকে দৃঢ় ভাবে গেড়ে দিয়েছেন এই ব্যবস্থা করে দিয়েছেন তার যে নিদর্শন সেগুলোই তো আমরা দেখতে পাই আল্লাহ সুফানহালা কোরআন মজিদের মধ্যে সুরা আমিয়া নম্বর সুরার একত্রিশ নম্বর আয়তে বলছেন যে এই পাহাড় পর্বতগুলো সৃষ্টি করা হয়েছে পৃথিবীর বুকে যাতে করে পৃথিবীতে যারা বসবাস করবে তার জন্য সঠিকভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে পৃথিবী যেন তাদেরকে নিয়ে দোলনার মতো না থাকে তাহলে এই কারণে আল্লাহ এই সুবাহ পাহাড়গুলো আমরা এই ভ্রমণরত অবস্থায় আমরা এই নিদর্শনগুলো সচক্ষে দেখি এবং এই সমস্ত জিনিসগুলো দেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আল্লাহ সুবাহার যে ক্ষমতা তার যে নিদর্শন সারা পৃথিবী জুড়ে রয়েছে অসংখ্য কত পাহাড় তিনি এই পৃথিবীর বুকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টির মূলে যে রহস্য এবং সৃষ্টির যে কারণ আল্লাহ সুবাহতালা বর্ণনা করেছেন এবং তার যে ব্যাখ্যা বিশ্লেষণ বর্তমানে মানুষ আবিষ্কার করেছে সেই সমস্ত জিওলিস্ট বা ভূততত্ত্ববিদ্যারা সেটাও কোরআন শরীফের মধ্যে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ আমরা যখন কোনো জু বা চিড়িয়াখানাতে ভ্রমণ করি আল্লাহ সুবাহতালের কত রকমের সেই সমস্ত অ্যানিম্যাল বা জন্তু জানোয়ার সেই চিড়িয়াখানায় বা জুতে থাকে সেগুলো দেখে আমরা কত নসিহত গ্রহণ করি এবং আল্লাহ সুবান যে এত সৃষ্টি পৃথিবীর বুকে রয়েছে এবং কোরআন মসজিদের মধ্যে সুরা আনা আম ছ নম্বর সুরা সেখানে এই গৃহপালিত জন্তু জানোয়ারের নামে একটা সুরার নামকরণও করা হয়েছে তাহলে সেখানে সেখান থেকে আমরা যখন ভ্রমণ করি অনেক রকমের সৃষ্টি আমরা সেই চিড়িয়াখানার মধ্যে দেখি তখনই আমাদের সেই আল্লাহ সুবানাহ তালার কথা স্মরণ হওয়া উচিত যে আল্লাহ সুবাহার যে ক্ষমতা একটা প্রাণী মানুষ যে সমস্ত জিনিসগুলো আবিষ্কার করে রোবট আবিষ্কার করে যার মাধ্যমে পৃথিবীতে অনেকগুলো কাজ করানো হচ্ছে তাহলে সেখানে কিন্তু সৃষ্টি করলেও সেখানে তারা প্রাণ দিতে পারে না কিন্তু আল্লাহ সুবাহ সারা পৃথিবী জুড়ে এত যে সৃষ্টি তিনি করেছেন তাদের মধ্যে প্রাণ দিয়েছেন এবং সেই প্রাণগুলোর কথা আল্লাহ সুবাহ কোরআন মজিদের মধ্যে বলছেন যে সারা পৃথিবীতে যতগুলো জীব রয়েছে যতগুলো প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলছেন যে আল্লাহ সমস্ত জিনিসকে সমস্ত প্রাণীকে স্পেশালি এই পানি থেকে সৃষ্টি করেছে পানি থেকে সৃষ্টি করেছেন আফলা তবু কি তারা বিশ্বাস করবে না তাহলে আল্লাহ সুবাহ এবং আজকে বিজ্ঞানও এটা আবিষ্কার করেছে যে সারা পৃথিবীতে যত সৃষ্টি তাদের শরীরের যে কম্পোজিশন তাদের যে উপাদান তার পঞ্চাশ থেকে ৯০ শতাংশ হচ্ছে ওয়াটার এই জল পানি এবং বাকি অন্যান্য কম্পোজিশন সুতরাং আমরা তো দেখছি সারা পৃথিবী জুড়ে যে সমস্ত সৃষ্টিগুলো রয়েছে এবং সেই সমস্ত সৃষ্টিগুলো আমরা এই ভ্রমণ করলেই দেখার সুযোগ হয় চিড়িয়াখানাতে আমরা সেই সমস্ত অনেক রকমের প্রাণী দেখতে পাই এবং সেখানে দেখেই আল্লাহ সুবাহ আলার যে সৃষ্টি রহস্য সেগুলো থেকে আমাদের জ্ঞান অন্বেষণ করা উচিত যে আল্লাহ যে সৃষ্টিগুলো করেছেন এবং যে সৃষ্টি কোরআন মজিদের মধ্যে আলোচনা করা হয়েছে যে প্রত্যেকটা জিনিস পানি থেকে সৃষ্টি করা হয়েছে এবং যেটা আমরা লাইফ সায়েন্সে জীবনবিজ্ঞানে পড়ে থাকি যে সাইটোপ্লাজম অর্থাৎ এক একটা কোষের জন্য যে কম্পোজিশন উপাদান থাকে প্রত্যেকটা জীবের শরীরের মধ্যে সেই সাইটোপ্লাজম তার মধ্যে বেশিরভাগই অর্থাৎ পঞ্চাশ থেকে নব্বই শতাংশই সেটা জল থাকে পানি থাকে আমরা আপনাদের সামনে আরো বিস্তারিত আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরে ফিরে আসছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত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 शेष पथ जार सम्पर्हान आल्ला कुरने उल्लेख कर सकाल सत्यमद सल्लामी रसुल्ला सल्लामेर कारण तुम क्यों जन मृत्यु कमना ना करते ही चाहिए हे अल्लाह जीवित रखे जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर जो मृत्यु कल्याणकर सही बुखार ही सप्तम खंड असुस्थता হাদিস সংখ্যা পাঁচ পূর্ণাঙ্গ জীবন বিধান এক চিরন্তন মজিজা আমি মতিউর রহমান দেখুন হেদায়তের অনুষ্ঠান কোরআন আলো আল্লাহর পক্ষ থেকে কি কি আছে কোরআন করার উদ্দেশ্য জানার জন্য দেখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ফিরে এলাম বিরতির পর আলোচনা করছিলাম আল্লাহ সুভান সৃষ্টির মধ্যে সারা পৃথিবীতে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 জল থাকে পানি থাকে আল্লাহ সুভান সৃষ্টির মধ্যে যে সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে উদ্ভিদ রয়েছে সমস্ত প্রাণী এবং উদ্ভিদের মধ্যে অর্থাৎ যা কিছু সৃষ্টি আল্লাহ এই পৃথিবীর করেছেন। তাদের উভয়েরই স্ত্রী এবং পুরুষের জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন এবং সেটা রিসেন্ট বিজ্ঞান আবিষ্কার করেছে যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি আছে উদ্ভিদ থেকে শুরু করে প্রাণী থেকে শুরু করে প্রত্যেক সৃষ্টির একটা জোড়া অর্থাৎ স্ত্রী এবং পুরুষ রয়েছে আল্লাহ সুভান মসজিদের মধ্যে সৃষ্টি করেছেন তাহলে আমরা সারা পৃথিবীতে যখন ভ্রমণ করি চিড়িয়াখানাতে যাই কত রকমের প্রাণী রং বেরঙের আমরা প্রাণী দেখে থাকি এবং সেই প্রত্যেকটা প্রাণী যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে এবং শুধু প্রাণী নয় এই যে উদ্ভিদ কত রকমের ফুল আমরা যখন কোনো পার্কে যাই ভ্রমণ করি তখন সেখানে দেখে থাকি এবং সেখান থেকে সেই সমস্ত জিনিসগুলো এত সুন্দরভাবে গুছানো এবং সাজানো থাকে এবং সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে মুগ্ধ করে দেয় এবং তখনই আল্লাহ সুবাহ তালার সৃষ্টির যে রহস্য এবং তার যে নিয়ামত সারা পৃথিবী জুড়ে সেই সমস্ত সৃষ্টিগুলো দেখে আমাদের অনেক শিক্ষা দান করে যে সত্যি আল্লাহ সুভানহ তালা সারা পৃথিবী জুড়ে যে সমস্ত সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা সৃষ্টিকে বলা হচ্ছে জোড়া জোড়া ভাবে সৃষ্টি করা হয়েছে এবং সেটা রিসেন্ট বিজ্ঞান আবিষ্কার করেছে আমার স্নেহের ভাই এবং বোনেরা তাহলে এই সমস্ত বিষয়গুলো যখন আমরা ভ্রমণে যাই লক্ষ্য করি এবং আমরা বাড়িতে এসে যদি কোরআন মাজিদ খুলে যে আয়াতগুলো আমরা বলার চেষ্টা করছি সেই আয়াতগুলোর উপরে যদি আমরা একটু গভীর চিন্তা ভাবনা করি তাহলে আমাদের স্কুল কলেজের পড়াশোনার পাশাপাশি আল্লাহ সুভানাহতাল আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে উদ্দেশ্যে যে পারপাসে তাহলে সেই উদ্দেশ্য পার্লাহ সুবাহরীফের মধ্যে সুরা এই সমস্ত নিয়ামতের কথা অর্থাৎ সৃষ্টির যে সৌন্দর্য আল্লাহ সুবানহতালার কত রকমের রং বেরঙের ফল মূল সৃষ্টি করেছেন এবং সেই সমস্ত সৃষ্টির মধ্যে প্রত্যেকটা সৃষ্টি যে আল্লাহ সুবাহ এই মানুষের জন্য একটা কল্যাণ করে এবং মানুষের জন্য একটা বড় নিয়ামত এবং সেই সুরার মধ্যে একটা আয়াত একটাই আয়াত বারবার আল্লাহ আলা সুবাহ তোমরা আল্লাহ সুবাহার কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে আল্লাহ সুবাহ আমাদেরকে সারা পৃথিবীতে যে এত নিয়ামত দিয়েছেন এবং এই ভ্রমণের মাধ্যমে কিন্তু আমরা আল্লাহ সুবাহর এই সমস্ত নিয়ামত লক্ষ্য করি এবং সেই সমস্ত নিয়ামতগুলো আমরা গ্রহণ করি তাহলে এই সমস্ত নিয়ামত যদি আমরা অস্বীকার করি অবিশ্বাস করি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন না করি আর এই কারণে আল্লা সুবহান মজিদের মধ্যে সেই একটা সুরা রাহমানে বারবার বলছেন আল্লা রে কুমাতু কাজীবান তোমরা আল্লাহ সুবাহ কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে আমরা যখন ভ্রমণে যাই আল্লাহ সুবাহতালার কত নিয়ামত আমরা গ্রহণ করি আল্লাহ সুভানহতালা যদি আমরা যে অক্সিজেন আমরা এই শ্বাস প্রশ্বাসের জন্য যে অক্সিজেন গ্রহণ করি এই অক্সিজেন যদি সেই 2 মিনিট বা চার মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় আল্লাহ সুভানহতালার পক্ষ থেকে তাহলে আমরা কি আমাদের জন্য আমাদের লাইফ আমাদের প্রাণের জন্য যেটা দরকার সেটা কি আমরা পাব। তাহলে আল্লাহ সুভানহতালার যে এতগুলো নিয়ামত আমরা অতপ্রতভাবে জড়িত এবং প্রতি প্রতিনিয়ত এই সমস্ত নিয়ামত গুলো ভোগ করছি তাহলে সেই সমস্ত নিয়ামত আমাদের সব সময় খেয়াল রাখা এবং এই ভ্রমণরত অবস্থায় আল্লাহ সেই সেই রাখা এবং ভ্রমণ যাতে সত্যিকারে আল্লাহ সুফানুভান পথে হয় এবং সেই ভ্রমণ যদি আমরা শিক্ষা গ্রহণ করতে চাই সেই ভ্রমণ থেকে তাহলে সেই ভ্রমণ যাতে কোরআন এবং হাদিসের নিয়ম বা বিধান মোতাবেক হয় তবে আমরা দেখব আমাদের সেই ভ্রমণ সত্যিকারের একটা কল্যাণের ভ্রমণ হবে এবং অবশ্যই সে শিক্ষামূলক ভ্রমণ হবে আল্লাহ অনেক বার্ডস যারা আকাশে উড়ে কোনো সময় তাদের পাখা প্রসারিত করে আবার নিজস্ব পাখাকে আবার গুটিয়ে নেই তাহলে তারা যে আকাশে এই ভ্রমণ করে তাহলে তাদের পেছনে কে তাদেরকে ধরে রেখেছে আমরা যখন ভ্রমণ করি বা এমনিতে আমরা বাড়ি থেকেও তো দেখতে পাই যে আল্লাহ সুবাহালার যে নিদর্শন শুধু সেই আকাশের উপরে যে সমস্ত পাখিগুলো উড়ে তাদের ডানাকে প্রসারিত করে আবার অনেক সময় ডানাকে সংকুচিত গুছিয়ে নেই তাহলে এর পিছনে কে তাকে নিয়ন্ত্রণ করছে আল্লাহ সুবাহালা সেই মূল সাতষট্টি নম্বর ১৯ নম্বর আয়তে বলছেন যে এর পিছনে আল্লাহ সুবানহ তালা রয়েছেন তাকেই পরিচালনা করছেন তাহলে এই সমস্ত দৃশ্যগুলো থেকে এবং বিজ্ঞান যে সমস্ত জিনিসগুলো আবিষ্কার করেছে বর্তমানে অলৌকিক নিদর্শন এবং সেই সমস্ত বিজ্ঞান এই সমস্ত জিনিসগুলো আবিষ্কার করেছে এবং বিজ্ঞানের আবিষ্কারের সুবিধার্থে আল্লাহ সুভান আলা যে এই পাখিদের যে উড়ন্ত একটা পরিবেশ তারা আকাশের মধ্যে ভেসে বেড়ায় সেখান থেকে নিদর্শন গ্রহণ করে আল্লাহ সুভানাহা তালা এই সমস্ত জ্ঞানী ব্যক্তি যারা যারা রিসার্চ করে যারা গবেষণা করে যারা ব্রিলিয়ান্ট যারা ট্যালেন্টেড তারাই তখন এই সমস্ত বিষয়গুলো আবিষ্কার করে আমরা অনেক ক্ষেত্রে টেলিভিশনের মাধ্যমে অনেক প্রোগ্রাম দেখি এরকম শিক্ষামূলক ভ্রমণেরও প্রমাণ দেখে থাকি বা দেখানো হয় ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারি এই চ্যানেলের মাধ্যমে সেখানে আমরা আল্লাহ সুফানহা তালার যে সৃষ্টির যে নিয়ামত এবং তার যে নিদর্শন একটা পাখি যখন আকাশে উড়ে সেই এক হাজার কিলোমিটারের পথ অতিক্রম করার পরে আবার যদি সে রিটার্ন হয় বা ফিরে আসে সে যেখান থেকে উড়েছিল বা যেখানে তার বাসা সেখানে আবার সে ফিরে আসে তাহলে এখানে আল্লাহ সুবাহতালার যে কুদরত এবং আল্লাহ সুবাহতালার যে ক্ষমতা বিরাজ করছে যে কে তাকে নিয়ন্ত্রণ করেছে সেই কিলোমিটারের পথ অতিক্রম করার পরেও আবার সে নিজের গন্তব্যস্থানে ফিরে আসে আমরা তো সামান্য কোনো একটা শহরে যদি যায়। একটা জায়গায় যদি আমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে পরবর্তীতে যদি দু চার কিলোমিটার পরে আবার সেই জায়গাটায় আমাকে নিয়ে জন্য বলা হয় বা আসতে বলা হয় তাহলে আমরা রাস্তা হয়তো ভুল করে ফেলি আল্লাহ সুফানহতলা এরকম একটা শক্তি এরকম একটা পাওয়ার সেই সমস্ত পাখিদের দিয়েছেন এবং সেই সমস্ত নিদর্শনগুলো দেখে আজকে বিজ্ঞান বা সায়েন্সের যে আবিষ্কার এবং সেই সমস্ত আবিষ্কার থেকে আমরা যে সুযোগ সুবিধাগুলো ভোগ করছি এগুলো আল্লাহ সুফহানহতালার পক্ষ থেকে একটা অশেষ বড় নিয়ামত এবং এই নিয়ামত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা যখন এই এরোপ্লেনের মাধ্যমে ভ্রমণ করি তখনও আল্লাহ সুবাহাকে বেশি বেশি করে স্মরণ করা আল্লাহ সুবাহালার যে সৃষ্টি আল্লাহ সুবহান যে নিদর্শন সেগুলো আমাদের ব্রেনে আমাদের মস্তিষ্ক বেশি বেশি করে নিয়ে আসা যে সত্যি মানুষ আজকে যে জিনিসগুলো আবিষ্কার করেছে কোথা থেকে পেলো যে কোনো জিনিস মানুষ আবিষ্কার করতে হলে তার তো প্রারম্ভিক যে সূচনা তার জন্য একটু গাইডলাইন দরকার এবং সেই গাইডলাইন আল্লাহ সুবাহানা এই তার সৃষ্টির মাধ্যমে মানুষকে দিয়েছেন এবং আলোচনা করেছেন এই মৌমাছি ষোলো নম্বর সুরা এবং আমরা যখন ভ্রমণে যাই বিভিন্ন জঙ্গলে যাই পাহাড় পর্বতের এলাকায় যাই সেখানেও দেখি মৌমাছিরা কিভাবে বসবাস করে তারা যে বাড়িতেও বাসাবাদে, তাদের যে পরিবেশ বসবাসের যে পরিবেশ এবং তাদের কাছ থেকে যে আমরা মধু পাই সেটাও আল্লাহ সুবাহান তাল্লা করান মসজিদের মধ্যে সুরা নাহাল সুরা নম্বর ষোলো আয়ত নম্বর আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়তে বিস্তারিত আলোচনা করেছেন এবং মধু যে মানুষের জন্য প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা মানুষকে অনেক সময় রোগ থেকে মুক্ত করে অর্থাৎ অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এই মধু সেটাও আল্লাহ সুবাহ তালাহ কুরআ মসজিদের মধ্যে বর্ণনা করেছেন আমাদের মধ্যে আমরা যে দেখি যে পিঁপড়ে পিপিলিকা যারা সেই পিঁপড়েদের যে বসবাসের যে সিস্টেম বা পদ্ধতি তারাও যে একটা কমিউনিটি ভাবে বসবাস করে দলবদ্ধ ভাবে বসবাস করে তাদের মধ্যেও যে লিডার থাকে অর্থাৎ পিপড়াদের যে জীবনযাপন সেটাও আল্লাহ মাজিদের পুরো একটা মানে হচ্ছে পিপিলিকা তাহলে সেই পিপিলিকার নামকরণ করে আল্লাহ সুবাহ কোরআন মাজিদের মধ্যে একটা সুরা পুরো নাজেল করেছেন এবং সেখানে সতেরো এবং আঠারো নম্বর আয়াতে। এই পিঁপড়াদের যে সিস্টেম বা তাদের বসবাস যে কলা কৌশল পুরোপুরি বিস্তারিত আলোচনা করা হয়েছে তাহলে আমরা এই বিভিন্ন জঙ্গলে পাহাড় পর্বতে যখন ভ্রমণ করি তখন তো আল্লাহ সুবাহ তালার এই সমস্ত নিদর্শনগুলো দেখেই থাকি এবং এই সমস্ত নিদর্শনগুলো থেকে তখনই তো আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আল্লাহ সুবাহতালার যে সৃষ্টি সত্যিই আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকে নিজের নিজের কর্মে ব্যস্ত এবং আল্লাহ সুবাহ কোরআনজিদের মধ্যে বলছেন যে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ সুবানহতালার কাছে শীষদায় অবনত প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ নিয়োজিত। তাহলে আমরা এই ভ্রমণের মাধ্যমে যে একটা সুযোগ পাই বিজ্ঞানের যে সমস্ত দৃশ্যগুলো আমরা লক্ষ্য করার জিনিসগুলো আজকে আবিষ্কার করেছে এই ভ্রমণের মাধ্যমে সচক্ষে আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে দেখে থাকি তাহলে সেখান থেকে আমাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ সুবাহ অর্থাৎ এই মাকড়সা তার যে বসবাস সে যে ঘর তৈরি করে অর্থাৎ মাকড়সার জাল তৈরি হয় এবং সেটা সবচেয়ে ভঙ্গুর একটা জিনিস একটু টাচ করলে ছুলেই সেটা ভেঙে যায় সেটা আল্লাহ বর্ণনা করেছেন নম্বর আল্লাহ সুরান এই আয়তের মাধ্যমে বিশেষ করে অমুসলিমদেরকে একটা শিক্ষা দিতে চাইছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্যের যার এবাদত বন্দীঘী করছো তাদের অবস্থা সেই মাকরসার জালের মতোই মাকড়সার জালকে টাচ করলে একটু ছুলে সে যেমন ধ্বংস হয়ে যায় ভেঙে যায় তোমরা যার কাছে এবাদত বন্দিগি করো যার সামনে মাথা নত করো তারা তো সেই মাকড়সার জালের চাইতে আল্লাহ এই সুবাহরণের মাধ্যমে আমাদেরকে আল্লাহ যে শক্তি সারা জুড়ে বিরাজ করছে সেই নিদর্শন থেকে আমাদের শিক্ষা সুবাহ আল্লাহ সুবাহ কোরআন মাজিদের মধ্যে এই বিজ্ঞান ভিত্তিক আয়াতগুলো বর্ণনা করেছেন এবং এই সমস্ত আয়াতগুলোর থেকে শিক্ষা গ্রহণ করা আমরা যখন কোন একটা জিনিস পড়ি এবং বাস্তবে যখন ওটা অন দ্য প্র্যাকটিক্যাল বাস্তবে যখন ওটা দেখি তখন সেটার প্রতি আমাদের বিশ্বাসটা আমাদের আন্তরিকতা আরো বেশি বেড়ে যায় ঠিক ওই রকমই আমরা যখন এই এডুকেশনাল ট্যুর বা শিক্ষামূলক ভ্রমণের বেরোয় তখন আমাদের মধ্যে এই সমস্ত জায়গাগুলো যদি আমরা ভ্রমণ করি তাহলে আল্লাহ সুবাহার যে নিদর্শন এবং এই শিক্ষামূলক ভ্রমণ থেকে সত্যিকারের যে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো তাহলে ইনশাল্লাহ আমরা এই সমস্ত আয়াতগুলোর উপরে যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে অবশ্যই আমাদের এই ভ্রমণ সত্যিকারের শিক্ষামূলক ভ্রমণ হয়ে উঠবে আল্লাহ সুবাহ আমাদেরকে যেন এই পৃথিবী ভ্রমণ করার একটা সুযোগ দান করেন তার যে নিদর্শন সেই নিদর্শনগুলো দেখে সেখান থেকে আমাদের নসিহত গ্রহণ করার জন্য আল্লাহ সুবাহ তালা আমাদের সুযোগ দান করেন আমরা সকলের জন্য দোয়া করব যে আল্লাহ সুবহানাহ তালা আমাদের স্টুডেন্ট লাইফে ছাত্র জীবনে যখনই আমরা ভ্রমণ করব। সেটা যেন সেই এডুকেশনাল বা শিক্ষামূলক ভ্রমণ হয় আল্লাহ সুবাহানহ তালা কোরআন এবং হাদিস মোতাবেক সেই ভ্রমণ করার তৌফিক দান করেন আমিনা রবীল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত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 এটা অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 क्योंकि जुबक इलो आधुनिक सभ्यताओं समाज कल रेारोटायन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगे पीट टी